মদিনা তো এবার হিজরতের পরে হর যুদ্ধের পরে কিছু আরো যে একটা ছোটখাটো যুদ্ধের পরে এখন হিজড়ি চতুর্থ সম চলছে চতুর্থ সনের সফর মাসে আরেকটি ঘটনা ঘটল সেটা হচ্ছে নামে একটি যুদ্ধ সংগঠিত হয় কিছু কিছু কবিরা ছিল মদিনার থেকে একটু দূরে একটা ছিল রে আল আর একটা জাকুয়ান আর একটা ওসাইয়া এরা কিছু বেদইন কবিরা লোকজন বসবাস করত মদিনার থেকে বেশ একটু দূরে তারা একবার আসলো কাছে। কাছে এসে বলল আমাদের আমাদের সঙ্গে আমরা ইসলাম কবুল করেছি করতে চাই তো কোরআন শিখানোর জন্য ইসলাম শিখানোর জন্যে কোরআন হাজির শিখানোর জন্য আমাদের কাছে আপনি কিছু লোকজন পাঠান যারা আমাদেরকে পুরো কবিলের মধ্যে দাওয়াতি কাজ করবে দিন শিখাবে দাওয়াতি কাজ ছড়িয়ে পড়ে সেটা জন্য তিনি অবশ্যই পেরে শানাচ্ছেন মদিনায় শুধু ইসলাম সহ থাকলে তো হবে না গোটা আরব উপদ্বীপে কিভাবে উনি যদ্দুর পারেন ওনার জীব দিন ইসলামের তাবলিগ প্রচার প্রসার করে দিবেন এটার জন্য তো তিনি চিন্তায় আসেনি সেই ভেবে যখন এই লোকটি এই লোকগুলো আসলো ওনার কাছে আপিল করলো তিনি কনসিডার করলেন হাদিথে যে বার আমের ইবনে মা আলেক আসছিলেন ওই এলাকা থেকে প্রথমে এসে নবী করিম সাল আলামের কাছে সে আসলো যে সে একটা শক্তিশালী লিডার ওনার প্রভাব আছে এলাকার মধ্যে তিনি তিনিা করতে এসেছিলেন তো রাসুল্লাহ কাছে ইসলাম প্রেজেন্ট করলেন পেশ করলেন ইসলামের দাওয়াত দিলেন তো তিনি তখনই কবুল করলেন না বরঞ্চ তিনি কনসিডার করবেন চিন্তা করছেন এইরকম বললেন আর বললেন পরে উত্তর দিকে নজদ এলাকার দিকে যদি আপনি কিছু লোকজন পাঠান দাওয়াতি কাজের মিশন নিয়ে ওই সমস্ত এলাকা লোকজনকে আপনার দিনের দিকে ডাকে রাজা উত্তান আমি আশা করছি এলাকার ওই দিকের লোকগুলোর ব্যাপারে আমার আশঙ্কা হয়ে যায় যে তারা আমার লোকজনের ক্ষতি করে কিনা আক্রমণ করে কিনা মেরে ফেলে কিনা আবু বারাব বললেন আনা আমি আসি তাদেরকে দেওয়ার জন্য তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য কোনো ক্ষতি হয়ে গেলে আমি এগিয়ে আসবো তাদেরকে হেল্প করতে আশা করি আমার উপস্থিতি তাদের কোন ক্ষতির কারণ হবে না আমি থাকলে নবী করিম সাল আলাইস্লাম সেই কথা অনুযায়ী এবং আরেকটি রেবায়তা আসছে যে ওই তিনটি কবিরা লোক আসছিল তিনি একটু আগে এসেছেন এই কথা বলে গেছেন আর তিনটি কবিলার লোক রেয়েল দাকুয়ান এবং ওসাইয়া তারা এসছিল প্রস্তাব নিয়ে ষড়যন্ত্রমূলক যে আপনি আমাদের ওই কবিরাগুলোর মধ্যে একজনকে পাঠান পাঠালে আমরা তাদের কাছে শিখবো হাদিজ শিখবো সবাই তো মধ্যে এসে বসে বসে আপনার কাছে শিক্ষা সম্ভব না এদের উদ্দেশ্য ছিল ষড়যন্ত্র কিন্তু ওই লোকটি যে যে বরা আমের মালিক এ কিন্তু আসলে জেনুইন কথা বলেছেন সিনসিয়ার দিয়েছেন কাউকে পাঠানোর জন্য তো দুইটা সামনে রেখেই দিকে পাঠালেন তিনি তখন পাঠালেন সাহাবিরা প্রায় সত্তর জনের নাম্বার তিনি পাঠালেন যে সাহাবিদিকে পাঠিয়েছেন এনারা কিন্তু অনেক ভালো মানের সাহাবি ছিলেন তাদের ব্যাপারে হাজি এসেছে অনেক কোরআনের অংশ মুখস্থ করেছেন কোরআন বুঝার ক্ষেত্রে ওনাদের পরিচয় ছিল করি সারাদিন ওনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে কাজ করতেন পরিশ্রম করতেন অনেকে কাঠোরিয়ার কাজ করে বাজারে বিক্রি করে পয়সা জোগাড় করতেন আর এগুলো দিয়ে যারা আসাবে তাদের জন্য খাবার দাবার তৈরি করে তাদেরকে পাঠাতেন আনসারীদের এই সত্তর জন সাহাবি তারা এত ভালো দিনগার ছিলেন এবং সারা দিন তারা কষ্ট করতেন রাতের বেলায় এসে নবী করিম সালের কাছ থেকে জদ্দুর পারতেন দিন শিখতেন এবং অনেক লম্বা চোড়া সংসারের জন্য শুধু নয় এই যে আসাব নাই খাবার করে ঘর বাড়ি কিছু নাই তাদের জন্য তারা খাবার জোগাড় করতে এত কষ্ট করেছেন কত নিবেদিত প্রাণ হতে পারেন এই সাহাবিগুলোকে তিনি পাঠালেন সত্তর জনকে ওই এর মাউনার দিকে যখন ওনারা সেখানে পৌঁছে গেলেন দিকে যাওয়ার পথে মাউনা সেখানে ওনারা একটু অবকাশ করলেন থামলেন কিছুটা বিশ্রামে নেওয়ার জন্য ওইটা ওনাদের জায়গা নয় জাস্ট ব্রেক করলেন জার্নি ব্রেক বিরতি যাত্রা বিরতি আর সেখানে আরেকজন সাহাবে ছিলেন হারাম এগুলো মাল হান ওনাদের সঙ্গে ওনাকে নবী করিম সাল্লা আলাই সাল্লাম তাদের দলের ভিতরে একটা চিঠি দিলেন দিয়ে ওই এলাকার গোত্রপতি আসে কবিরার হেড তার নাম ছিল তার কাছে তিনি চিঠি দিয়ে পাঠালেন যে তুমি ইসলাম করো এবং তোমার লোকজনকে ইসলাম করার জন্য সুযোগ দাও আমার লোকেরা ওই এলাকায় যাচ্ছে তোমার এলাকার যেন সুযোগ পায় কাজ করার জন্যে তুমি ওই কবুল করো ওই সময় কবিল করার জন্য সুযোগ দাও তো এই লোকটা একটা কবিলার লিডার সে অনেক বড় ধরনের একটা অহংকারী ব্যক্তিত্ব এবং তার খুব অ্যাম্বিশাস উচ্চাকাঙ্ক্ষী পদ প্রদর্শনের ক্ষেত্রে সে একসময় মদিনা এসেছিল কিছুদিন আগে এসে নবী করিম সাল্লি সালামের কাছে যখন তিনি ইসলামের দাওয়া দিয়েছিলেন তখন সে বলছিল কি যে এক কাজ কর তোমার তো মোটামুটি ভালোই ক্ষমতা জোগাড় হয়ে গেছে মদিনা আমাকে এটার পার্টনার বানাও দুইজনে শেয়ার করি তুমি এই সমতল ভূমি মদিনা কেন্দ্রিক যেগুলা শহর কেন্দ্রিক এই অংশের তোমার আধিপত্য থাকবে অধিপতি হবা আর পাহাড়ি এলাকায় বেদৈিনদের এলাকায় আমি হলাম সেখানকার অধিপতি আমরা দুজন এইভাবে শেয়ার করি ক্ষমতা ভাগাভাগি করি আরেকটা কথা আছে সেটা হচ্ছে তোমার মৃত্যুর পরে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি তোমার খলিফা হয়ে যাব তখন পুরোটাই আমার চলো আমরা এরকম একটা অ্যারেঞ্জমেন্টে চলে আসি রসুল্লাহ সাল্লা তো রাজি হলেন না তারপরে সে থ্রেট দিয়ে আসলো এইটা যদি রাজি না হয় তাহলে আমি কিন্তু যুদ্ধ করবো ব্যাপার হইলে ওই এলাকার আশেপাশে যত দুর্ধর্ষক জাতিগুলো উপজাতিগুলো গুলো আছে সবগুলোকে জোগাড় করে আমি কিন্তু যুদ্ধ করতে পারব কথা বললেন না চলে গেল তো তার কাছে তিনি পাঠান নাই লোকজনকে পাঠিয়েছেন আরো পরে কিছু এলাকায় যাওয়ার জন্যে কিন্তু পথি মধ্যে ওনারা যাত্রা যাত্রাবিরতি করেছেন সেটা তার এরিয়ার কাছে আশেপাশে পড়ে গেছে সে এবং সেজন্য তিনি নবী করিম সালাম শুধুমাত্র তখন সে তাকে যখন এই চিঠি দেওয়া হলো সে চিঠি দিকে তাকালো না পড়াতো দূরের কথা বরঞ্চ যেই সাহাবি তার হাতে চিঠি পাঠালেন হারাম ইবন মালহান রাদু সে ইসারা ইঙ্গিত করল তার লোক একজনকে যে একে এখনই তোমরা নাও। এবং উনি দিক থেকে বর্ষার আঘাত করে জোরে ওনাকে সেখানে হত্যা করা হলো যে ওনার পিঠে আঘাত পড়েছে সাহাবি হারাম ইবন মালহান রাদি আল্লাহ আনহু বললেন আল্লাহ আকবর কা তিনি আঘাতটা পেয়ে কি বললেন আল্লাহ আকবর আমি কামিয়াব হয়ে গেলাম এই কাবার শরীফের রবের সাক্ষী তার কসম করে বলছে আমি কামিয়াব হয়ে গেছে কেন কামিয়াব হয়ে গেছেন তিনি মরে গেলেন তিনি শাহাদতের মর্যাদা অর্জন করেছেন তিনি জানেন যে তিনি শহীদ হয়ে গেলে তার জন্য কত বড় মরতব আল্লাহ তালার কাছে ইন্তজার করছে এবং শহীদরা মৃত্যুর সময় সেটাতে আর পান এরপরে তিনি নিজেকে শরীরে রক্ত পড়ছে তিনি এ রক্ত নিয়ে নিজের চেহারায় মুখলেন চেহারা মাথাকে তিনি আরো মানে লাগালেন লেপে দিলেন এটা কেন করেছিলেন কারণ শহীদেরা কি আমাদের যখন উঠবে তারা রক্তাক্ত বডি নিয়ে উঠবে শরীর থেকে রক্ত তখন সুগন্ধির চাইলেন যে আল্লাহ আমি আপনার রাস্তায় আমার জানকে কোরবান করেছি অতপর এই আমের তোফাইল লোকটি সে বাকি সাহাবিদেরকে অ্যাড্রেস করে বললো তোমরা যারা এই জন একজন তো শহীদ হয়ে গেলেন আর কয়েকজন বাকি আছে বললেন যে তোমরা ই করবে এই নবীকে ছেড়ে দিয়ে তোমরা আমার সঙ্গে আসো আমার সঙ্গে যোগ দাও ওনারা তো শুনলেন না অতবার তার কবিরার লোকদেরকে বললো যে আমরা এদেরকে আক্রমণ করব তোমরা সবাই রেডি হয়ে আসো কিন্তু ওই কবিলের মধ্যেই যেহেতু তার আগে আমের আহমের মালে কথা দিয়ে এসেছিলেন তিনি ওই আলাকার তিনি তার লোকজন বললো যে না তোমার ডাকে আমরা সাড়া দিব না আমাদের লিডার যিনি আরেকজন তিনি তো মদিনার সঙ্গে কথা দিয়ে এসেছেন তিনি পাঠাতে বলেছেন তুমি এরকম অন্যায় কাজকর্ম কেন করতে চাচ্ছো আমরা তোমার সঙ্গে দিব না এই লোকগুলো আসলে ক্ষমাকে আক্রমণ করবো কেন আমরা তারা রাজি হলেনা তখন সে কিন্তু ওই আসল দুঃশনদের কাছে গুলো যারা ষড়যন্ত্র করে ওনাদেরকে আনার জন্য মদিনা গিয়েছিল তিন কবিলা রেয়েল জাকুয়ান ও সাইয়া তাদের কাছে সে জলদি করে খবর পাঠালো যে তোমরা চলে আসা এই লোকগুলো আমরা শিকার পেয়েছি তাদেরকে আমরা নিঃশেষ করে দেব তোমাদের লোকজন অস্ত্র শস্ত্র নেই জন্য এখনই চলে আসে তাখন দেখা গেল যে কিছু লোকদের ঘেরাও করে ফেললো তখন নবী করিম সালাম বললেন তোমরা আমাদেরকে এখানে ঘেরাও করছো কেন আমরা তো নিমা ইয়াক মারাদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার নিয়ত আমরা আসিনি তোমরা ইসলাম কবুল করবো না ফাইন আমরা এখান থেকে আরো সামনে যাওয়ার কথা যে সমস্ত কবিলায় সেখানে যেতে দাও আমাদের সঙ্গে তোমাদের কোন সংঘর্ষ কোন কারণ নেই কিন্তু তারা কথা শুনল না ওনাদের পর যখন তারা আক্রমণ শুরু করে দিল তখন সাহাবি সাহাবি কালাম তাদের সাথে আত্মরক্ষার জন্য তো ওই ওই সময় তারা কিন্তু আত্মরক্ষার জন্য সবাই স্ত্র সাথে রাখতে হতো যেকোনো সফরে গেলেই এমনকি সেটা জন্য ডিফেন্ড করবেন এই নিয়ত যে অস্ত্র ছিল সেগুলো দিয়ে ওনারা মোকাবিলা শুরু করে দিলেন ওকে তো মোকাবিলা করতে করতে শেষ পর্যন্ত এই সবাই শহীদ হয়ে গেলেন মাত্র দুইজন বাকি থাকলেন একজন কাব ওনার নামাজ হিরাম আকুন তারা ওনাকে ফেলে চলে গিয়েছিল মনে করেছে যে উনি বোধহয় মরে যাচ্ছেন কিন্তু আল্লাহ তালা ওনাকে কোন রকমে উনি বাঁচতে পেরেছেন সক্ষম হয়েছেন তিনি মদিনায় ফেরত গিয়েছেন আলহামদুল্লাস পর্যন্ত আহ গেছেন তিনি একজন আর আরেকজন সাহাবির কথা আসতেছে তো উনি আবার যিনি যে ছিলেন মরণাপন্ন অবস্থা থেকে বেঁচে গেলেন কাবিবাই উনি পরে সুস্থ হয়েছেন এমনকি পরে তিনি খন্দ করে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সেখানেই তিনি শহীদ হয়েছিলেন আর আরেকজন যিনি বাক্যে ছিলেন উনি হচ্ছেন আমার উমাই আদম উনি এই সত্তর জনের মধ্যে থাকলেও ওনারা যখন বিশ্রামের ছিলেন আর সে সময় ঘটনাগুলো ঘটলো ওনাকে তখন উঠগুলোর দায়িত্ব দিয়ে একটু যেখানে চারণ ভূমি আসে সেগুলো চড়াইতে ওনাকে পাঠানো হয়েছিল একটু দূরে কাজে উনি গ্রুপ থেকে আলাদা ছিলেন আরো দুইজন আমর জন্য খাবার ঘাস যেখানে জানতে পারেনি যে ইতিমধ্যে এত বড় কাণ্ড ঘটে গেছে ওনাদের সঙ্গী সাথীরা সত্তর জনের প্রায় সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হঠাৎ করে দেখেন যে বেশ কয়েক ঘন্টা পরে যে কোথায় যেন শুধু পাখি উঠছে শকুন উড়ছে শকুন উড়ার অর্থ কি লাশ পরে যাচ্ছে তখন ওনাদের সন্দেহ হয়ে গেছে ওনারা দুই জনে যখন পাখি দেখলে দেখা যায় আধা আদামাল কটা দূরে পাখিগুলো গুলো উড়ি করছে শকুন তখন তারা বললেন এই পাখিগুলো কেন ওইভাবে উড়াউড়ি করছে ওইখানে শকুন গুলো কোন ব্যাপার তো ঘটে গেছে তাহলে ওনারা দৌড়ে আসলেন তখন সব সবাইকে লাশ ফেলে তারা তাদের ঘরে চলে গেছে ওনারা আসে দেখেন যে সব সাহাবি পড়ে আছেন লাশ এরপরে এখন তারা বললেন যে আমরা কি করি বলো আমরা তারা দুইজন এখন আসলেন দেখে আবাস দেখলেন মন্দির আমর ইবন ওমাইয়া কে বললেন মা তারা এখন কি করব আমরা বলতো কলা আর হাকা বেরাসুল্লাহ রাহুল খবর তো আমর ইবন উমাইয়া বললেন যে আমার মনে হচ্ছে যে আমরা এখানে আর তাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে তাড়াতাড়ি আমরা মদিনায় চলে যাই নবী করিম ঘটল। কিন্তু আমর ওমা কুন্তু লে তুক বেরানি আনহ রেজাল যে আমি যেখানে আমার সঙ্গী সাথীরা সবাই শাহাদ বরণ করেছেন সেখান থেকে আমি নিরাপত্তা সহকারে পৌঁছে যাবো আল্লাহ নবীর কাছে আমি এটা নিজের জন্য বরদাস্ত করতে পারছি না আমি ওদেরকে ধাওয়া করবো এবং আমি ধাওয়া করতে দূর পারি আশ্বাসপণ যদি শহীদ আমি শহীদ হয়ে যাব তিনি তাই করলেন ওকে হয়ে গেলেন কিন্তু আমার ইবনে উমাইয়াকে তারা অ্যারেস্ট করে কিন্তু তারা তাকে ধরে হত্যা করার কথা কবিলার লোক ছিলেন আরেকটি কবিলা ওই কবিলার সঙ্গে আবার এই কবিলার লোকদের কিছু আত্মীয়তা সম্পর্ক আছে সেই জন্য এই তাদের দুষ্ট লিডারটা আমল তার কপাল ধরে তাকে ধাক্কা দিয়া বাnabla দিয়ে বললেন কে যে তোমাকে মেরে ফেলতাম কিন্তু আমার মায়ের একটা یہ ছিল যেটা ছিল মানত ছিল যে ওসিয়ত করেছিলেন আমার পক্ষ থেকে একটা গোলাম আজাদ করে দিস এখন আমি তোমাকে হয় হত্যা করার কথা নতুবা আমার গোলাম অ্যারেস্ট করে আমার কৃতদাস বানানো তখনকার যুদ্ধে এটাই নিয়ম ছিল যারা পরাজিত বাহিনী তাদেরকে ধরে কি বানাবে কৃতদাস বানাবে এখন উনি কৃত দাসের হুকুমে পড়ে গেছেন তো তোমাকে আমি মুক্ত করে দিলাম কৃতদাস মুক্ত করে আমার মায়ের মানত ছিল সেটা আমি আদায় করে দিলাম যাও তোমাকে মুক্ত করে দিলাম নির্ঘাত মৃত্যু অথবা কিছু দাস হিসাবে বন্দী জীবন যাপন করার কথা গেল নবীকার খুবই আহত হলেন কিভাবে সে ঘটনা পরে আসছে এখন এই যে প্রায় সত্তর জনের মতো সাহাবি এবং জনের মতো ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন সেখানে একজন সাহাবি ছিলেন তার কিছু কারামত মৃত্যুর পরে পাওয়া গেছে ওলি আউলিয়াদের কারামত আউলিয়া হয় আল্লাহর কাছে বিশেষ তার কিছু একটা ঘটে তাদের জীবনে এই শহীদদের মধ্যে ছিলেন আমের এমনি ফোহাইরা নামে এক সাহাবি যখন সবাই মারা গেল আর আমর এমনি উমাইয়া দমবরি কে অ্যারেস্ট করে নিয়ে গেছিল আমর এমনি তোফায়েল দুষ্কৃতিকারীদের হোতা লিডার ওনাকে মুক্ত করার আগে জিজ্ঞেস করলো তোমাদের মধ্যে এই লোকটিকে দেখালো একটা লাশকে দেখালো যে এই লোকটিকে কে বলতো তুমি উনি বললেন এটা হচ্ছে আমরা বলো যে এর কি ঘটনা জানি না আমি যখন তার মৃত্যু হয়েছে খুতেলা রুফিয়া ইলা আমি দেখলাম যে মৃত্যুর পরে তাকে একদম বহু উপরে আকাশের দিকে অতবার জমিনে পরে তাকে আবার হাসতে করে রেখে দেওয়া হলো এই ঘটনাকে আমি বুঝলাম না তো এতে শহীদের যে কিছু হয় মর্যাদা আল্লাহ দেন তার একটা প্রমাণ পাওয়া গেল তো আসল কি যে এত মর্যাদার স্পেশাল মর্যাদার অধিকারী হলেন পরে লাশকে একদম আকাশের দিকে নেওয়া হল তারপরে ফেরত না হলো তিনি ছিলেন আসলে আবু বকার সিদ্দিক রাজিয়া আনহুর মুক্ত কৃত কৃত দাস তিনি মক্কায় অনেক নির্যাতিত হয়েছিলেন তার মনিবের হাতে যে মোশেক ছিল আবুকার আট জনের মতো মুক্ত করেছেন। আমরা অনেকে জানি একজন তার নাম কি আনহু এরকম বেশ কয়েকজন তার মধ্যে আরেকজন ছিলেন আমের ফোহাই ফহাইরা আল্লাহু আনহু তিনি ছিলেন তোফাই রিবিন আবদুল্লাহ নামে এক লোকের কৃতদাস এবং তিনি কৃতদাস অবস্থায় যখন ইসলাম কবুল করলেন তারপরে অনেক অত্যাচার নির্যাতন চলতে থাকে আবহাওয়া তাকে মুক্ত করে আনেন খরিদ করে মুক্ত করে দেন এবং তিনি অনেক আর্লি স্টেজে ইসলাম কবুল করেছেন নবী করিম সাল্লা প্রাথমিক যুগে মানে যারা যারা কবুল করছেন তার মধ্যে উনি অন্যতম ছিলেন এবং তুমি খুবই আহ এখলাসের সাথে ইসলাম কবুল করেছেন তিনি হিজরতের আগে ছাগল চড়াতেন তার মালিকের তিনি নবী করিম সাল এমন কি যখন হিজরতের সময় গারে সাউরের মধ্যে আত্মগোপন করেছিলেন তিন দিন কে কেসালাম কার সাথে আহ্ব করা সাথে ওই সময়ে ওনার কাছে খাবার নিয়ে যেত ওনার মেয়ে আসমা এ ছাড়াও এই বেচার মাধ্যমে কিছু খাবার পাস করা হতো পানি বা খাবার তিনি গোপনে যেতেন এবং ছাগলের পাল নিয়ে যেতেন পাহাড়ের গুহার দিকে উঠাতেন ওখানে আবার পাল সহকারে নামতেন তার কারণ কি পায়ের চিহ্ন দাতে ছাগলের পাড়া পরে মুসে যায় তাহলে যারা খুঁজতে আসবে তিন দিন পলাতক অবস্থায় কোথায় পাওয়া যাবে না এই করেছেন আল্লাহ কি পরবর্তী পর্যায়ে যখন হিজরত করার জন্য ওখান থেকে ওনারা নামেন তিন দিন পরে ওই সময় সাথে করে নিয়ে আসছেন তাহলে বাকি হিজরতের পথে গাড়ে শাওর থেকে মদিনায় পৌঁছা এই রাস্তায় আবকরা জানোর সঙ্গে সঙ্গে তিনিও খাদিজরত করেছেন মর্যাদার দিক থেকে অনেক কাছে অনেক বড় এই শহীদ সাহাবিকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন এখন তখন খবর আসলো মদিনায় এতগুলো সাহাবির একসঙ্গে মৃত্যু এবং তারা বিশ্বাস ঘাতকতা করলো কোরআন শিখবো বলে নিয়ে গিয়ে তাদের পরে তারা এভাবে অতর্কিত আক্রমণ করে হত্যা করে ফেললো এই সময় ওই যে আসে তারা নিয়ে গিয়েছিল অহ যুদ্ধের সময় মানে আসে তো মক্কায় বন্দি করে নিয়ে গিয়েছিল সেই দুইজনের মৃত্যুর কার্যকরী যখন মক্কায় হয় ওই খবর যখন আসে আরিবেগ এবং খবরটাও প্রায় কাছাকাছি সময় মদিনাতে আসে ওনার কাছে এতগুলো শোকের খবর পেয়ে একই দিনে খবরগুলো আসে নবী করিম সালাম অত্যন্ত কষ্ট পেলেন এত শোক ওনার লাগলো এবং এই কষ্টের কারণে বিশেষ করে বিশ্বাসঘাতক গুলো সত্তর জন সাহাবিকে যেভাবে হত্যা করলো এইটার বিষয় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন বদ্ধ আর এক মাস নামাজের মধ্যে তিনি নাজেলা পড়েছেন। কোন অভিশাপ দিয়ে তিনি আল্লাহ তার কাছে করেছেন। তিনি প্রত্যেক নামাজ পড়ে শুধু ফজর নামাজ পড়ে না পাঁচ ও নামাদের পরে শেষ রাখাতে রুকু থেকে উঠে যেভাবে দোয়া কোন আমরা পড়ি এরকম ভাবে তিনি এই অনেকগুলো দোয়া করলেন তাদের উপরে বদ দোয়া করে অভিশাপ দিয়ে কাছে এক মাস ব্যাপী। আল্লাহরিম আরো বললেন যে তোমার এই যে বেরে মাউন এক সত্তর জন তোমা উনসত্তর জন সাহি যখন শহীদ হয়েছিলেন ওনারা যখন ইন্তেকাল হইদা সরণ করেন ওনারা একটা দোয়া করেছিলেন আল্লাহ কাছে আক্রমণের শিকার হওয়ার পরে সেই খবরটা কি নবী করিম বললেন তোমাদের ভাইগুলো হয়ে গেছেন তারা সবাই দোয়া করেছেন আল্লাহ নবী যে আল্লাহ আপনার নবীকে খবরটা পৌঁছিয়ে দেন সাহবিরা দোয়া করেছেন কার কাছে আল্লাহর কাছে যে আল্লাহ আপনার নবীকে আমাদের খবর পৌঁছিয়ে দেন আর নিশ্চয় আমাদের খবর পেলে তিনি অত্যন্ত কষ্ট পাবেন আল্লাহ সাহাযাত অর্জন করে আমরা আপনাকে পেয়ে আমরা খুশি হয়ে গেছি আর আল্লাহ আপনি আমাদের প্রতি খুশি হয়েছেন এই খবরটা আপনার নবীকে পৌঁছাই দেন আল্লাহ তো এই খবরটা পৌঁছতে হবে কেন রসুল্লাহ আসলাম শান্তনা হবে হারে হারালাম সবাকে উনি যেন কষ্ট না পান শহীদ হওয়া অবস্থায় তারা রসুল উল্লাহ সাল্লাহ কষ্টের কথা চিন্তা করছে স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রতি স্বাভাবিক প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন এটা ওনার জন্য সন্তানের কারণ হবে এই জন্য সেই মেসেজ আল্লাহকে পাঠানোর জন্য তারা পাঠালেন আর আল্লাহ তারা ওই মেসেজ পৌঁছেই দিবেন জিবিলাম এই কাজের জন্যই আসেন ওনাকে দিয়ে আল্লাহ তালা খবর পাঠিয়ে দিলেন এরপরে এসেছে ওনাদের এই খবর দিয়ে আল্লাহলা কোরআন নাজিল করেছিলেন এবং এই কোরআন নবী করিম পড়েছিলেন মুসি দেওয়া হয়েছে আয়াতা ছিল সেটা কি বাল্যেগু কৌমানা তারা এই বলেছেন আমাদের কৌমকে অর্থাৎ রসুল সালাম এবং সাহাবাদী আমাদের খবর পৌঁছিয়ে দেন আন কদলা যে আমরা আমাদের রবের সঙ্গে আমাদের মিট হয়েছে দেখা করেছি দেখা হয়েছে শহীদদের আন্না আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়েছেন আমরা আল্লাহর প্রতি আল্লাহকে পেয়ে খুশি হয়েছি এই আয়াত খানা ছিল এবং রবি করিম সাল সাহাবিরা কিছুদিন কালাওয়াত করেছেন অতপর এই আয়াতটি মানসুখ হয়ে গেছে মানসুখ হওয়ার অর্থে রহিত হয়ে গেছে এই আয়াত কে আল্লাহ কোরআন থেকে উঠিয়ে নিয়েছে। এটা আরেকটি আর যে চাপ্টার মানসুখ না হয় কি সমাচার এটা যখন লেখা পড়া করেন সেখানে এগুলো পড়তে হয় কিছু কিছু আয়াত কে আল্লাহ তালা উঠিয়ে নিয়ে গেছে ওই আয়াত উঠিয়ে গেলেও কিন্তু কাছাকাছি কিছু আয়াত কোরআনে এখনো আসে ওই লেভেলের যেমন সুরাল ফাইজারের শেষের দিকে কি আছে আল্লাহর প্রতি ইমান এনে সন্তুষ্ট থেকে যাদের কোনো অসন্তুষ্টি কখনো থাকেনি ইতিনাম সহকারী যারা এইভাবে ইন্তিকাল করেছে তোমরা কোথায় আসবে ইরা রব বিকে এইরকম রুপ গুলো তোমাদের তোমরা আমার সঠিক বান্দাদের মধ্যে যারা আমার সন্তোষ অর্জন করেছে তাদের মধ্যে ঢুকে পড়ো সামিল হয়ে যাও আর তোমরা জান্নাতে প্রবেশ করো তো এরকম কাছাকাছি আছে কিন্তু ওনাদের বিষয়ে একটি খাস আয়াতি হয়েছিল বেশ কিছুদিন প্রায় একটি মাস এক মাস ব্যাপী নবী করিম সাল্লাম প্রতিদিন সকালে সকাল বেলায় এই এই আয়াতে মানে ফজরের সময় তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিশাপ করেছেন করেছেন এই কতগুলা কবিরার উপরে এটা আসছে এখানে শুধু ফজরের সময় আর অন্য হাদিস এসেছে পাঁচ বক্ত না আমাদের পরেই তিনি ডোয়াটি করেছেন সেটা খবর আসছে অন্য হাদিসে মুসান্ত আহমদ আবু দাউদে আসছে এমনি আব্বাস রাজি আল্লাহ আনহমা বলেন কানা তারা বেআ জহর এবং আহ আর বলেছেন স্বামী আল্লাহমান হামিদা বলার পরে মিনার রাকা আসলে আখিরা দ্বিতীয় রাকাতে উঠে ইয়াদ আলাইহিম তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন অভিষেক করেছেন আল্লাহম তিনি পাঠিয়েছিলেন তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে অথচ তারা তাকে ওনাদেরকে হত্যা করে ফেলেছিল এভাবে করে তিনি এই কুনুত নাজেলা করলেন কুনুত নাজেলা আরেকটা হলো বেতারের কুনুত বেতারের কুনুতো শুধু সারা তো বেতের মধ্যে আছে কিন্তু মুসলমানদের উপরে যখন কোন বিপদ মুসিবত আসে আক্রমণ হয়ে যায় এবং বড় ধরনের বিপদগ্রস্ত হয়ে যায় মুসলিম উম্মা কোন জায়গায় তখন তাদের জন্য কি করতে হয় কুনুত না এটা বেতারের কুনুত না কুনুত না জেলার অর্থ কি না মানে মুসিবা যখন উম্মতের উপরে এরকম মুসিবত হয় আপনারা মাঝে মধ্যে পড়েছেন মধ্যে হয়েছে তাই না যখন হয় যেহেতু বিভিন্ন জায়গায় রোহিঙ্গা উইগুর মুসলিম থেকে শুরু করে সিরিয়ার মুসলমান বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তারা জালিমদের দুশ্মনদের অত্যাচারের শিকার তাদের জন্য জোয়া করা হয় এটা এখনো অ্যালাউড আছে এই মাসালাগুলো অনেক জায়গায় এমন করা হয় না উম্মতের উপরে যখন বড় ধরনের মুসিবত নেমে আসে তখন কিন্তু নাজেলা করা উচিত ফিলিস্তিনের উপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপলক্ষে যখন হয় এরকম নাজেলার যে দোয়া স্পেশাল দোয়াটা এটা রুকুর থেকে উঠার পরে কেন একটা হাদিস তো আছে যে তোমরা যখন সেচদের হালতে থাকো তখন আল্লাহ তালা সবচেয়ে বেশি কাছে থাকো ওই সময় তোমরা বেশি করে দোয়া করো তারা নবী করিমসালাম না কেন ওটা তো আরো বেশি কবুল হওয়ার এই প্রসঙ্গটা আলোচনা করে তিনি বলেছেন উনি চিন্তা করে এর এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করেছেন ওনার চিন্তা হলো যে যদিও শেষদার মেদের দোয়া বেশি কবুল হয় কিন্তু শেষদার মেদের দোয়া তো তাসমিগুলো ওইগুলো পড়া হয় আস্তে আস্তে তাই না সোহান ইমাম সবকি জোরে পড়েন আর কোন দোয়া করলে তো আস্তেই করেন চুপে চুপে দোয়া করেন এখন উনি চুপে চুপে দোয়া করলে মুসল্লিরা বুঝবে কি আর আমিন বলবে কেমনি সেজন্যই তিনি বেছে নিয়েছেন থেকে উঠার পরে স্বামী আল্লাহ হরিমান শামিদা তো মুসল্লিরা তো বলার কথা কি বলার কথা এখানে যে এলাউড আছে সেই উপলক্ষে এবং কোনটাকে তিনি মোনাসে মনে করেছেন এরপরে থাকলো যে আমার কি বলছে গুড কোয়েশন কোন দাঁড়াও নামাজ পড়তে তখন একেবারে মনোযোগ দিয়ে নিবেদিত হয়ে খুব খুশুখুজু সহকারে দোয়া করো নামাজ পড়াও এখান এই শব্দের নাম হচ্ছে কুনুত এই কুনুত কাুন ওয়া তা কুনুত মানে খুব আহ আগ্রহ করে একেবারে মনোযোগ সহকারে কাকুতু মিনতি করে যে জোয়া করা হয় সেটা নাম হচ্ছে বা যে ইবাদত করা হয় সেটার নাম হচ্ছে কুনুত আবার যদি কাপ কুনুত দিয়ে বলেন কোনুত কইন তাহলে সেটা হলো যারা নিরাশ হয়ে যায় সেটা আরেক জিনিস কোনুত তা তাই না তো এভাবে তিনি দোয়া করেছেন এটা হলো এরপরে আসলো ওই যে একজন কথা মনে ছিল যে তার নাম ছিল আমের এমনে মা আলিক সে মদিনা যাওয়ার পরে নবী করিম সাল আল সাল্লাম তাকে যখন দাওয়া দিয়েছিলেন সে কি বলেছিল যে আমি তো এখন এই মুহূর্তে কবুল করছি না দেখি কি করা যায় তবে আপনি যদি চান ওই এলাকায় পাঠান আপনার লোকজনকে তো দাওয়াত দেওয়ার তো আপনি মনে হয় অনেক ফলোয়ার পেয়ে যাবেন সেই সিনসিয়ার ছিল সেই ষড়যন্ত্রকারীদের মধ্যে ছিল না সেই বেচারা খবর পাওয়ার আগেই লন্ড ঘটে গেল সে কথা দিয়েছিল যে তাদের একবার আক্রমণ হয় আমি আসি ওই এলাকার লিডার হিসেবে আমি প্রতিরোধ করব তাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ তাদের সেফটি থাকবে কিন্তু সেই বেচারা কিছুই করতে পারলো না সে খবর পাওয়ার আগেই সবগুলাকে শেষ করে দিয়েছে এই খবর যখন তার কাছে পৌঁছে গিয়েছিল সে এত কষ্ট পেয়েছিল আমি মোহাম্মদকে কথা দিয়ে এসেছি সর্বনাশ আমার কথা ভিত্তি করে তিনি লোক পাঠালেন আর সবগুলো লোককে শেষ করে দিলেন জালিমটা সে কিন্তু ইসলাম কবুল করে নাই কিন্তু তার মোটামুটি দিলটা পজিটিভ ছিল অন্তত ইসলামের দুশ্মনী করেনি এখন তার কাছে খুব কষ্ট লেগেছে এই কষ্টের কারণে তার হার্ট অ্যাটাক হয়ে তিনি ইন্তেকাল করে ফেললেন এখন যে মদিনায় যিনি খবর নিয়ে গিয়েছিলেন এক সাহাবীর ও কৃতদাস মুক্ত করা তার মায়ের মানত করে ছেড়ে দিলো। তার নাম ছিল কি আমর উমাইয়া দমরি উনি তো মদিনায় পৌঁছে গেছেন এখন মদিনা আসার পথে রাস্তায় তিনি যেই কবিলা লোকেরা অ্যাটাক করে তার সঙ্গীতদেরকে উনসত্তর জনকে মেরে ফেলেছিল ওদের দুইজনকে দেখলেন যে তারা এক জায়গায় যাত্রা বিরতি করছে দুশ্মন কমের লোক হত্যা করেছে বদলা নিবেন এই দুশ্মন কমের থেকে ঠিকই কথাবার্তা বলতে বলতে তারা যখন রেস্ট নিচ্ছিল রেস্ট নিতে তারা ঘুমিয়ে পড়লো তিনি দুইজনকে হত্যা করে ফেললেন কিন্তু তিনি জানতেন না এই জন। নবী করিম তারা আগে এই ঘটনা ঘটার আগেই মোদিনায় এসেছিল ব্যবসা বাণিজ্য উপলক্ষে এবং তারা নবী করিম সাল থেকে তাদের কাছে পারমিশন ছিল লেটার ছিল যে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে এ খবর উনি চেক করেন নাই চেক না করে দিয়েছেন দুজনকে কতল করে পরে মোদিনায় গিয়ে বলছি রাসুল্ল আমি কমপক্ষে দুইজনকে শেষ করে আসি কোন দুইজন পরিচয় দিয়ে আবার ইনালি ইনালিয়া কি করেছে। এই দুজনকে আমি নিরাপত্তা দিয়েছি আমি তাদের কথা দিয়েছি তাদের গায়ে কেউ হাত দেবে না নিরাপত্তা দিয়েছি তারা কোন ক্রিমিনাল না এখন তুমি বড় অন্যায় কাজ করেছ ওনাকে আল্লাহর কাছে অবশ্যই তাবা করতে হবে আমার চাইতে হবে তারপর তিনি বলেন যে ওদের পরিবারকে আমি ক্ষতিপূরণ দেব এবং তো দুইজন পরিবারকে তিনি পাঠিয়ে পাঠিয়ে দিলেন দিলেন। ক্ষতিপূরণ এক একজন মানুষের কেউ যদি অন্যায় ভাবে বাই মিস্টেক ও খুন করে ফেলে অথবা যদি কেউ কাউকে খুন করে এবং তার পরিবার যদি মৃত্যুপণ দিয়ে তাকে ছেড়ে দেয় সেই মৃত্যু রক্তমূল্য মূল্য হচ্ছে একশত উঠ তাই দুইজনের জন্য তিনি দুই শত উঠের মূল্য পরিশোধ করে দিলেন এরপরে মদিনায় এই চিদ্রি সনের সফর মাস তাই না সফর মাসে রবিএল আউ্বাল মাস এই রবি আউ্বাল মাসে এই চতুর্থ সনের আরেকটি বড় ঘটনা ঘটে গেল সেটা হল বনিনাদ ইহুদিদের একটি গোত্র মদিনায় বসবাস করতো এবং এই ঘটনাটি ঘটে আসলে যে কারণে সেটা হচ্ছে দুইটি রেওয়ায়েত এসেছে ঘটনার কারণ হিসাবে একটা হচ্ছে বনু নাজির কে তিনি প্রথমে বললেন ওই যে দুইজন লোককে মুক্তি রক্তমূল্য দেওয়া হয়েছে দুইশো উঁচের দিগ পাঠানো হয়েছে তো যেহেতু সবকিছুতে আমরা শেয়ার করব এই চুক্তি কিন্তু হয়েছিল যেটার নাম মদিনা সনদ তো সেটার অংশ হিসাবে তারাও রক্ত মানে দাম পে করার জন্য শেয়ার করবে এটার জন্য তিনি একটা পল্লী সেই পল্লী সেই গ্রামে তারা বসবাস করত। তিনি সেখানে আসলেন এসে মসজিদ কুবাই নামাজ পড়লেন এবং বেশ কয়েকজন মহাজির আনসার সাহাবিকে তিনি নিয়ে এসেছিলেন এরপরে সেখান থেকে নামাজ পড়ে বণি এই গোত্র ইহুদি গোত্রের কাছে কথাবার্তা বললেন তো তারা বললো বলতেন না বলতেন আবুল কাসেম তা আবুল কাসেম অর্থাৎ নবী করিম সাল্লাস্লামের নাম ছিল কাসেম তো বাবার নামে কুনিয়া হিসাবে সেই হিসাবে দেখে বলল যে ঠিক আছে আপনি যেটা আমরা কিছু শরীর হব তো নবিকারিম সাল্লাম একটি বাড়ির ওয়ালের পাশে রেস্ট নিচ্ছেন বসে দুপুর বেলা আলী আবুকার আলীর ছিলেন এবং আরো কিছু সাহাবিক ছিল এখন ওনাদেরকে অল্প কিছু লোক পেয়ে এরা ষড়যন্ত্র করলো যে কিভাবে এখানে এই মোহাম্মদকে শেষ করে দেওয়া যায় তারা বললো নিজেরা পরামর্শ বাইত কে আস যে ওয়ালের নিচে হেলান দিয়ে বসছে এখন তিনি বাইরে রেস্ট নিচ্ছেন ওই ঘরের ছাদের উপরে কে উঠতে পারবা বড় একটা পাথর নিয়ে এবং তাকে নিক্ষেপ করে তার মাথার উপরে ছুড়ে দিয়ে মেরে ফেলে আমাদেরকে সবাইকে খালাস করে দিল তার যন্ত্রনা থেকে এই কাজ কে করতে পারবে তাদের মধ্যে আমার জাহাস নামে এক লোক ছিল ইহুদি সে বলল আনীকে আমি এই কাজ করব। তখন সে উপরে উঠল আর এই সময় নবী করিম সাল্লামের কাছে চলে আসলাম জিব্রাহ আলি ইসাল্লাম জলদি এখান থেকে সরেন এই ঘটনা ঘটে ঘটতে যাচ্ছে তিনি দ্রুত গতিতে মদিনা চলে আসলেন ওকে তখন দেখ নবী করিম সাল আলী ওখানে পাওয়া গেল না তখন তার করে গেলেন কই ওদিকে ওনাকে দেখা কেন এখন আর কোথা গেলেন তখন খবর আসলে উনি তো মদিনা ঢুকে গিয়েছেন এবং মদিনা ঢুকে নবী করিম সাল্লাহাম সাহাবিদেরকে এই খবর বলেছিলেন এবং খবর বলে যে এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে তারা ষড়যন্ত্র একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে এটি একটা ঘটনা এর ঘটনা হিসাবে ব্যাকগ্রাউন্ড হিসাবে কারণ হিসাবে এসেছে এবং এই প্রসঙ্গে আল্লাহ তালা করার আয়াত নাজির করেছেন সুরা আলমা এদের এগারো নম্বর আয়তে ইমানদারগণ তোমাদের প্রতি আল্লাহর যে নত সেটাকে তোমরা স্মরণ করো যখন কিছু লোক তোমাদের প্রতি হাত প্রসারিত করছিল তোমাদের সর্বনাশ করার জন্যে আল্লাহ তালা তাদের হাতকে থামিয়ে দিয়েছেন এই নেয়াবৎকে স্মরণ করো বনি নাদির গোত্রের বিরুদ্ধে কিন্তু আরেকটি ঘটনা এসেছে হয়তো দুইটা মধ্যেই দুইবার ঘটেছে হয়তোবা হইতে পারে পাশাপাশি পরস্পর সেটা হচ্ছে লিখেছিল চিঠি পাঠালো আন্নাকুম আহলুল হালকা হে ইহুদি সম্প্রদায় তোমরা মদিনার অনেক কিছু তোমাদের হাতের কন্ট্রোলে আছে। অস্ত্র তৈরি করার কারখানা তোমাদের কাছে আছে। এবং তোমাদের এলাকাগুলো কথাবার্তা হয়েছে আমরা দেখতে পাচ্ছি না তোমরা কোন অ্যাকশন নিচ্ছ তোমরা আমাদের এই লোকটা যে মদিনা গিয়ে এখন একটা আখড়া বানিয়েছে আমরা চাই তোমরা তাদেরকে এই আখড়ার বিরুদ্ধে একটা অবস্থা নিয়ে তাদেরকে যে সুযোগে তোমরা আক্রমণ করবে মক্কা থেকে তখন বনু নজির এই লেটার পেয়ে তারা তো চায় তাদেরও দুশ্মন ওদেরও দুঃমন তো অসুবিধা কি তাহলে আমরা ওরা যখন আমাদের সাপোর্ট করছে চাচ্ছে আমরা অ্যাকশন নেই তখন তারা ষড়যন্ত্র করলো করে খবর দিল রসুল্লাহ সাল্লা সাল্লামকে এ বললো যে আপনি এক কাজ করেন আমাদেরকে ইসলামের দিকে যখন ডাকেন তিরিশ জন আপনার সাহাবিকে নিয়ে আপনি আমাদের এদিকে আমাদের গ্রামে আসেন এসে আমরা সবাইকে আমাদের তিরিশ জন জমায়েত করি যারা আমাদের মধ্যে যারা একটু এডুকেটেড আছে তাও রাত পড়ে এদেরকে নিয়ে তিরিশ জন আমরা আসবো আর আপনি তিরিশ জনকে নিয়ে আসবেন তো আপনাদের মধ্যে বহস হবে হ্যাঁ আলোচনা হবে ডিসকাশন হবে আপনি হক নবী কিনা এটা যদি আপনারা তাদেরকে কনভিন করে ফেলতে পারেন তাহলে আমাদের এই পল্লীর সবাই ইসলাম কবুল করে ফেলবে এই কথা শুনে নবী করিম সাল আল সাল্লাম হ্যাঁ খবর ঠিক আছে ওনার তো কনফিডেন্সের অভাব নাই তোমরা কি করবা ওনার কাছে তো হেই আছে হক জিনিস আছে তারা তো এটাকে মোকাবিলা করতে পারবে না তিনি আসলেন এসে যখন বসলেন তারা দেখলো যদি উনি দল বলে তিরিশ জন আসছেন তারা এখন চিন্তা করলো তিরিশ জন নিয়ে আসছে এই ৩০ জনের সঙ্গে যদি আমরা এখন কিছু করতে যাই এই তিরিশ জন তো জীবনের কোনো তাদের মায়া নাই। তারা মহম্মদকে শহীদ হওয়াকে এত পছন্দ করে আমরা বেঁচে থাকাকে যেমন পছন্দ করি কাছে কিছু করতে গেলে তিরিশ জন যেভাবে ডেসপারেট হয়ে ছুটবে আমরা কেউ বাঁচতে পারব না এটা বাদ দিয়ে তো আরেকটা ফোন দি করলো এখন আমাদের স্ট্র্যাটেজি ঠিক হয় নাই এটা এখন চেঞ্জ করি কি চেঞ্জ করবা বলে যে মুহাম্মদ ষাট জনে তর্ক বিতর্ক করে কি একটা ফয়সলা যাবে এটা হয় না বরঞ্চ আপনার সাথী জন আর আমাদেরও তিনজন আপনারাও জন আমরাও জন এই ছয় জনের কথাবার্তা বলে মোটামুটি একটা আলোচনা ডিসকাশন হতে পারে আমরা আরেক জায়গায় চলে যাই নিরিবিলি আমরা লাগে। তাহলে তারা ভালো করে যদি আমাদের তিনজন কনভিন্স হয়ে যায় ফাইন আমার না কুল্লু না এই তিনজন যদি কনভিন্স হয়ে আমরা সবাই কনভিন্স হয়ে সবাই ইমানে ফেলবো নবী করিম সালাম তিনজনকে নিয়ে গেলেন ফাইন উনি তো দাওয়াতি কাদের জন্য তিনি গেলেন তারা তিন জনে তাদের গায়ের উপরে শাল মানে চাঁদের এই খবর যখন পাওয়া গেল তখন ওইখানে তাদের এই সজ খবর জেনে ফেলেছে একজন মহিলা যে বনু নদীর বসবাস করে কিন্তু তিনি ছিল তো তিনি খবর দিয়ে ফেললেন যে এরা কিন্তু ষড়যন্ত্রের জন্য ব্যবস্থা করছে তখন এইভাবে আপনাকে হত্যা করার জন্য তিনজন সহকারে আলাদা জায়গায় ডেকে নিয়ে যাচ্ছে এই খবর পেয়ে নবী করিম সাল সাহাকে তিনি গোপনে মহিলা একটা চিরকুট পাঠিয়ে দিয়েছিলেন ওনারা পড়ে দেখলেন যে ঘটনাতে এই তখন সঙ্গে সঙ্গে ওনারা সেখান থেকে মদিনা দিকে চলে যান এবং পরবর্তী পর্যায়ে ওনারা সিদ্ধান্ত নেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর উপরে ওই যে পাথর নিয়ে উঠছিল সেই ঘটনাও যেমন এসেছে এই ঘটনাও ঘটতে পারে দুইটারই সম্ভাবনা আছে দুইটাই শহীদ রেওয়াইতে আসছে কোনটা আগে কোনটা পরে আল্লাহ তালা ভালো জানেন এই দুই ঘটনা সামনে রেখে রসুল্লাহ আসলাম সিদ্ধান্ত নিলেন যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটা প্রকাশ্য দুঃশন তারা বিশ্বাসঘাতকতা করেছে যখন একটা চুক্তি হয় চুক্তি কোন রাষ্ট্রীয় ভাবে এক পক্ষ যখন চুক্তি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করে তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা বৈধ হয়ে যায় এটাই রাইট তারা দুঃশনী প্রকাশ করেছে তারা যদি বলতো যে আমরা এই চুক্তিপত্রে পত্রে একমত নাই আমরা আপনাদের সঙ্গে না আলোচনা করে বের হয়ে গেলে তখন একটা জিনিস কিন্তু ঠিকই আছে ভিতরে দিয়ে দুশ্মনী চূড়ান্ত পর্যায়ে তখন তাদের প্রতি যুদ্ধ করা এটা একটা নৈতিক দায়িত্ব হয়ে পড়ে তিনি সেইভাবেই চিন্তা করলেন ওকে নবী করিবালাম তাদের কাছে আর কোন রাইট নেই তোমরা আমাদের এই দেশে থাকতে পারো না বিশ্বাসঘাতকতা করেছ তোমরা এখান থেকে কোনো দিকে চলে যাও যে ষড়যন্ত্র করেছো তোমরা জানো এরপরে কেউ যদি তোমরা এখানে অবস্থান করো তাহলে কিন্তু আমরা তোমাদের কোন নিরাপত্তার গ্যারান্টি দিতে পারব না এই খবর যখন পাঠানো হয়ে গেল তখন তারা তারা চিন্তা করলো কি তারা চলে যাবে তাহলে তার এখানে থাকবে না এরকম মোটামুটি তারা উট্টুট জোগাড় করে ফেললো যে না ঠিক আছে আমরা এখান থেকে নিরাপত্তার সাথে চলে যাই তার সঙ্গে আমাদের না না মিলবে আর এখন তো আমরা বিষয়টা ঘাতকতা করেছি আমরা আরো চিহ্নিত হয়ে গেলাম তারপরে তারা চলে যাবে তারা চলে যাওয়ার উদ্যোগ নিয়েছে উচ্চুর জোগাড় করেছে এই সময়ে মোদিনার যে বড় মুনাফিক ছিল তার নাম মনে আছে আব্দুল উবাই ইবনে ইবনেসল সে যখন দেখলো যে তোমাদের ঘর বাড়ি ছেড়ে যাব না থাকো এখানে ইন নামা আকুম আমরা তোমাদের সঙ্গে আসি আমরা তো মদিনার অরিজিনাল লোক লামরা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে মোহাম্মদ বের হয়ে যাব। তোমরা এখন যাবো কেন ফাঁকা ইন্দাদুবানি নদীর এই খবর পেয়ে বনু নদীর গোত্রের লোকদের ইহুদিদের অনেক হিম্মত বেড়ে গেল তখন তারা সিদ্ধান্ত পাল্টে ফেলল আখতাব নিমের কাছে ঘর বাড়ি এলাকা ছাড়বো না ওলা ইনকাত তোমরা যদি আমাদের বেদ যুদ্ধ করো আমরা যুদ্ধের জন্য রেডি আসি ওয়ান হুদ এবং তারা যুদ্ধ চুক্তি ঘোষণা দিয়ে ফেলল সেই প্রসঙ্গে আল্লাহ করেছিলেন সৌরা থেকে আহরুমান যারা মোনা হয়েছে করেছে। তারা তাদের ভাইদেরকে বলছে ও ইহুদি বনী নদীর গোত্রের লোকদেরকে যে যারা কুফরি করেছে আহলে কিতাবের তোমাদেরকে যদি বের করে দেওয়া হয় আমরাও তোমাদের সঙ্গে বের হয়ে যাব তোমরা একলা যাবো কেন আর তোমাদের বিষয়ে আমরা কারো কোনো কথা শুনবো না তোমাদের যুদ্ধ করা হয়ে গেলে আমরা তোমাদেরকে সাহায্য করব আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ ভালো করে সাক্ষী দেন এই মুনাফিকরা মিথ্যা কথা বলছে কাল তারা ওদেরকে ওই সাহায্য করতে আসবে না লা মা এদেরকে বের করে দেওয়া হলে তারা কখনো এদের সঙ্গে বের হবে না আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হলে এরা ওদেরকে সাহায্য করতেও যাবে না আর যদি সাহায্য করতে যায় ও কিছুক্ষণ অবস্থা বেগ দেখলে রলে ভঙ্গ দেবে পালিয়ে যাবে এসমকাল এদেরকে সাহায্য করা হবে না হ্যাগ তোমাদের বিষয়ে তারা এত ভয় করে তোমাদেরকে তাদের দিলে এত ভয় তোমাদের ব্যাপারে আল্লাহ থেকে বেশি ভয় করে তোমাদেরকে আর যাদের আল্লাহর প্রতি ইমান নাই তারা আল্লাহকে ভয় করবে কেন আল্লাহর মাহলুক রাজি সাহাবিদিনী মেন ছিলেন বিলাল রাজি আহ কলিগ ওনাকে মদিনার দায়িত্ব অর্পণ করে এগুলাকে তশমাস করে দিলেন কিছু খেজুর গাছ কেটেও ফেললেন কাটা খেজুর গাছ কাটা এটা এমনি উদ্দেশ্য ছিল এগুলো দেখিয়ে তাদেরকে ভয় দেখানো আর তাদের মনের মধ্যে দুর্বলতা সৃষ্টি করা এই কারণে তিনি খেজুর গাছ কাটলেন এবং কোন কোন জায়গায় আগুন লাগাই দিলেন কিছু কিছু বাড়ি ঘরে খেজুর গাছের শুকনা পাতা এগুলোর মধ্যে আগুন লাগাই দিলেন তো একটু তাদের ভয় সৃষ্টি হবে মনের ভিতরে দুশ্মনের বিরুদ্ধে ভয় সৃষ্টি করতে পারলে তো যুদ্ধের বিজয়টা সহজ হয়ে যায় এই জন্য খেজুর গাছ কিছু কাটলেন তাদের কষ্ট হবে ভয় পাবে মন তাদের নরম হয়ে যাবে তো সেই প্রসঙ্গে আল্লাহ বলেন গাছ তাছ ইত্যাদি অথবা কোনটাকে রেখে দিয়েছ ঠিক মতো দাঁড়িয়ে আছে তার কামদারির উপরে সবই আল্লাহর হুকুমে হয়েছে এগুলো সব আল্লাহ তোমাদেরকে এগুলো দিয়ে করিয়েছেন যাতে করে ফাসেক লোকগুলো অপমানিত বোধ করে তাদের জন্য আরো কষ্টের কারণ হয়ে যায় তো তাদের একজাম্পল আল্লাহ তালা দিয়েছেন যে এই তাদের এই দুর্দিনে আবদুল উবাই মোনাফেকের গোষ্ঠী কি এসেছিল আসে নাই তো তাদের একজাম্পল আল্লাহ তালা কোরআনে তুলে ধরেছেন যে এর একজাম্পল হচ্ছে শয়তানের মতো মোনাফেকদের এক্সাম্পল শৈতান এ পদ যুদ্ধ কি বলেছিল কাহরিদেরকে মনে আছে তো কামাশালকে বলে এই তুমি সব কর খুব উৎসাহ দেয়লা ইন্মিন আর যখন কুফুরি করে বসে ইনসান একদম কুফুরি কদি ক্রাইম করতে করতে শেষ পর্যায়ে চলে যায় তখন শয়তান বলে আমি এখন আর তোমার কোন দায়িত্ব নেব না আমি অনেক ভয় আছে কোন সময় আমার আজাদ দিয়ে বসে হুমা আন্না হুমা ফিনা রেখালি কেমন পরিণতি কি হলো ওই দুইজনেরই শয়তান এবং ইনসান যে কুফরি করল শানের কথা শুনে শান তার থেকে মুক্ত হয়ে গেল দুইজনই পরিণতি কি জাহান্নাতে এটাই হচ্ছে প্রকৃত প্রকৃতদের শাস্তি নবী করিম সাল্লাম তাদেরকে ঘেরাও করলেন এবং তারা দেখলো তাদের খেজুর গাছ কাটা হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তখন তারা বেশ কয়েকদিন অপেক্ষা করে দেখলো যে না কাজ হবে না তারা ছাড়বে না আমাদের এখন মরণ ছাড়া কিছু নাই আর ওই যে আমরা আমাদেরকে নিরাপত্তা দিন আমরা এখান থেকে চলে যাই তিন নবীকার বলেছেন যে তোমাদের দাবাজে এখন হচ্ছে যতটুকুন তোমাদের উটের পিঠে তোমাদের আসবাব খাবার দাবার আসবাবপত্র ধরে এর নিতে পারবা এবং সম্পদ আছে উটের পিঠে দোদ্দুর বোঝাই করে নিতে পারিগুলো নিতে পারবা না ইল্লাল হালকা অস্ত্র শস্ত্র নিতে পারবেনা সব রেখে যেতে হবে তাই করলো তারা তাদের উটের পিঠে যোদ্দুর পর্যন্ত মাল বোজাই করা যায় ততটুকুন বোজাই করলো আর তাদের প্রায় ছয়শ উঠ ছিল ছয়শ উঠি করে তারা নিল এবং যাওয়ার সময় তারা তাদের ঘর বাড়িগুলোকে সব ভাঙল নিজের ঘর নিজেই ভাঙলো মুসলমান এরপরে আরো করলো তারা নিজেরা তাদের নিজের খেজুর গাছ কিছু তারা নিজেরা কেটে গেল আরো কষ্টের কারণ হচ্ছে এখন এগুলো এরপরে যাওয়ার সময় কদ্দুর পার হয়ে গিয়ে তখন তারা তাদের ঘর থেকে যাওয়ার সময় কিছু গান বাজনার এগুলো জোগাড় করে টোরে খুদ বাইরে বাজাতে বাজাতে চলে গেলো যে মানে আমরা এত কাপুরুষ না আমরা এত ভয় পাই নাই এভাবে করতে করতে গেলো থেকে বেশ দূরে আরো ওখানে কিছু হিন্দু সম্প্রদায় আছে সেখানে গিয়ে তারা উঠল এবং কিছু কিছু একটি দল সেখান থেকে একদম মদিনা ছেড়ে সিরিয়ার দিকে চলে গিয়েছিল আর আরেকটি গ্রুপ তারা খাইবার এলাকায় গিয়ে অবস্থান নিল সেখানে তারা রিফুজি হিসেবে উঠল আর কি এখানে এই বনু নদীর যেটা একদম মদিনার একেবারেই শহরের প্রান্ত ছিল আল্লাহ তাদের থেকে মদিনাকে মুক্ত করে দিলেন মদিনা বসে বসে আর ষড়যন্ত্র করার সুযোগ তারা দিল না এভাবে বনু নদীর বিরুদ্ধে অভিযান সফল হয়ে যায় আহ তারা যখন চলে গেল আল্লাহ তাল্লা তাদের অন্তর ভয় দিয়ে দিলেন তারা এখান থেকে বিদায় নিল বনু নদীর একটা ঘটনা ছিল ইসলামের আগে তাদের ভিতর ওই যে একজন মহিলা খবর দিয়েছিলে তারা ষড়যন্ত্র করে তাই না ওই ইহুদিদের ভিতর থেকে মহিলা কেমন খবর দিলেন তিনি জন্মগতভাবে ইহুদি না। এরা অনেক আগে থেকে মদিনা ছিল তো ইন্দাল মার আতা ইদ আলাম ইয়া ইসলাহাওয়ালাদ আলু আল্লাহা ইন আস আল্লাহ আন্তু তাকে আমি ইহুদি বানাব তখন তো মদিনার লোকেরা মোশরেক শরেকের পূজা করে আর ইহুদিরা তো অরিজিনালি এক নবীর উন্মতের দাবিদার কোন নবীর আল্লাহ কাজে তারা মনে করতো যে এরা আমাদের থেকে ভালো আল্লাহর ইবাদ করে এক নবীর ভালো তো আমার ছেলে যদি তাহলে আমি ইহুদি বানাই দিব তাদের কাছে ছেড়ে দেব। তো তারাও বানিয়ে তাদের বা বা তাদের ইয়ে বাড়তো আর কি সংখ্যা বাড়ত ওকে তখন বনিনাজ এরকম বেশ কিছু মদিনার কয়েকজন বাচ্চা শ্বাস পর্যন্ত ওদের কাছে ওদের করে লালিতে পালিতে হয় বড় হয় ওরা একটু বড় হয়েছে এখন। যখন এখান থেকে বের দেওয়া হচ্ছে তারা চলে যাচ্ছে এরা তো ছোট বয়স এদের আত্মীয়তা মা বাবার সম্পর্ক কেউ মুদিনা লোকদের আনসার এদের আছে এই সময় কিছু কিছু আনসারি বললেন ইয়ারাসুল্লাহ আব না উনা যে আমাদের তো কিছু কিছু ছেলে মেয়ে ওদের ওখানে ছোট কালে ঢুকে গেছে যে এগুলো যে চলে গেলে আমাদের লস হয়ে যায় এখানে থাকলে তো আমাদের পাশে ছিল তারা করব করবো কিনা তখন আল্লাহ তারা আয়াত করলেন লা একটু বড় হয়েছে এখানে এদের কিছু চাপিয়ে দেওয়া যাবে না জোর করে রেখে দিয়ে মুসলিম বানাতে পারবে না তার ইহুদি হয়ে যায় ইহুদি থাকতে চায় তাদের সঙ্গে তাহলে তাদেরকে যেতে হবে জোর করে কাউকে অন্য ধর্মে ধর্মান্তরিত করা হবে না তখন তাদেরকে অপশন দেওয়া হয়েছিল তারা আল্লাহ আমরা ইহিদুদের সঙ্গে যাব তাহলে তাদেরকে দিতে দাও আর যদি থাকি শুনে চলে আসে তাহলে তাদের আসার রাইট আছে তখন নবীকার জবাবে তোমাদের যারা লোকজন আসে ওদেরকে বাচ্চা কাচ্চা থাকলে ওদেরকে তোমরা হুম আর তারা যদি ওদের সঙ্গে চলে যায় তারা তাদের ওদের অংশ হবে তাহলে তোমরা তাদেরকে জোর করে রাখতে পারবে না জোর করে রাখা অ্যালাউড হবে না আল্লাহ আয়াতনাজি করে দিয়েছেন তো কিছু কিছু থেকে গিয়েছিল কিছু কিছু তাদের সঙ্গে চলে গিয়েছিল সেটাকে তিনি আলাউ করলেন এরপরে তারা চলে যাওয়ার পরে নবী করিম সাল্ল আলাম তাদের এই সম্পত্তি বাকি যেগুলো ছিল এগুলোকে সব জোগাড় করে এনে তিনি নিয়ে আসলেন এবং এটা আহ নবী করিম সাল্লি সাল্লামকে আল্লাহ তালা দিয়েছেন যে বিনা যুদ্ধে যে সমস্ত গনিমতের মাল পাওয়া যায় এগুলো সব সাহাবিদের মধ্যে ভাগ করে দেওয়া হবে না এগুলাকে বলে ফাই আর যেগুলো যুদ্ধ করে অর্জন করা হয় সেগুলোকে বলা হয় গণিমা গণিমতের মাল এখন তাদের অনেক সম্পত্তি পাওয়া গেছে সেগুলো কি করা হবে এগুলো ফাই ফাই কে পাবে ফাইয়ের ব্যাপারে আল্লাহ বলেছেন এটা পাবে আল্লাহ এবং তার রসুল এবং রসুল উল্লাহ সাল্লা সালাম নিজের অপশন তিনি বাইকুল মালিক ও দূর জমা দেবেন কিনা তিনি অন্য কাউকে দেওয়া দেবেন কিনা এবং ওনার পরিবারে ভরণ পোষণের জন্য রাখবেন কিনা এই ক্ষেত্রে তিনি সেভাবে হুকুম অনুযায়ী তিনি ব্যবহার করেছেন এবং সেটা সুরা আল হাস ছয় নম্বরে আয় আল্লাহাল বলেছেন যে তোমাদের আল্লাহ যেটা তার রসুলকে ফাই দিয়েছেন বিনা যুদ্ধে যে সমস্ত সম্পদ পাওয়ার সুযোগ দিয়েছেন যেখানে তোমাদের কোন ঘোড়া দাবড়াতে হয়নি উঠে তোমাদের যুদ্ধ করতে হয়নি সেটা রসুলের দিতে থাকবে এটা ওনার খুশি মতো উনি ব্যবহার করবেন এবং জাকির উদ্যোগ দেওয়ার দেবেন এখানে তোমাদের যে গনিমতের মালের অংশ আছে সেটা পাওয়া যাবে না সেভাবেই তিনি এটাকে ব্যবহার করেছেন সুরাহাসরের পুরো অংশের বিরাট অংশ আল্লাহ তালা এই যুদ্ধের এই যুদ্ধের পরে বনী নাজির ঘটনাকে নিয়ে আল্লাহ রবুল্লা আলমিন নাজির করেছিলেন এবং আহ সুরা হাসরের বড় অংশ এই বিষয় ছিল আর কি তারপরে আলহামদুলিল্লাহ তাদেরকে যখন আল্লাহ তালা সেখান থেকে বহিষ্কার করে দিলেন মদিনা দুঃমন মুক্ত হয়ে গেল বড় দুশ্মন মুক্ত হয়ে গেল ভিতরে থাকলো আবদুল উবাইর দুশ্মনী ছাড়া আর মোদিনায় তেমন কোন বড় আর কোন দুশ থাকলো না আলহামদুলিল্লাহ আল্লাহ ইসলামের জন্য মদিনাকে এরপরে এখানেই যুদ্ধ শেষ। এরপরে আখেরা আরেকটি বদরের একটা যুদ্ধের খবর আসার কথা আছে সেই বিষয়ে আগামী চারটারে আমরা শুনব ইনশাআল্লাহ আবু সুফিয়ান বাই হয়েছিল তার বাহিনী নিয়ে কিন্তু কিছু আসার পরে তার ওই যে বলছিল না যুদ্ধের সময় কি বলেছিল তোমাদের আবার বদরে দেখা হবে সেই বদরে দেখা এখন ওয়াদা করেছে এখন যদি না আসে তাহলে কি বলবে কাপুর ভয় পেয়ে গেছো সারা আরবে তাদের কাপড়ের সত্ত্বেও প্রমাণ হবে এই জন্য এইটা প্রমাণ যাতে না হয় সে বাহিনী নিয়ে এসেছিল কিন্তু বেশি দূর আসতে পারেনি তার কা পরিসত্ত্ব ধরার পরেই গেল সেটা আমরা শুনবো আগামী সপ্তাহে এসব আল্লাহ